আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া সামিআল্লাহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি হমদ অ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة মিপতিহসমিহুমি নিসু হলদীতু নীর্ বুহলীরা মহবুল কৌল সদীদ ইুসিহকুম আমকুফি লকুম জুনুভ সোল হো ফিম আল মোহাম্মদ আল আলি মোহাম্মদ কম সৈতীমালা আলি বরাহী ইমিদম জারিক মোহাম্মদওয়ালি মোহাম্মদ কমি বরহিমি বরাহ ইন্নক হম সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ রব্লা আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে চোদ্দ শত সনের রমাদান মাসের শেষ দশকে এবং পবিত্র সাহারে রমাদানের শেষ জুমায় আমাদেরকে সাতাশে রমাদান তারিখে জুমুয়া আদায় এবং খদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিস নবী সাল আলাইসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল্লা শকর আদায় করি সকলে বলি সম্মানিত সমিত মুসলিয়ান আমরা যেই দিনে অবস্থান করছি বছরের সেরা দশ দিনের অন্যতম দিনগুলোর মধ্যেই আমরা বর্তমানে অবস্থান করছি আজকে সাতাশে রমাদান আর দুই দিন বা তিন দিন পরেই আমাদের থেকে এই ১৪৩৮ আটত্রিশ হিজ্রি সনের আল্লাহ সুবানতালার বিরাট মেহমান আমাদের থেকে বিদায় নিয়ে যাবেন এই শেষ মুহুর্তে আমাদের করণীয়গুলো কী কী এই মেহমানকে আমরা বিদায়ের বেলা কিভাবে বিদায় জানাবো এই জিনিসগুলো আমাদের জানা অত্যাবশ্যক আজকের খোদ্ায় আমরা ইনশাআল্লাহ এই পরবর্তী যে কয়টি দিন বাকি আছে এই দিনগুলোতে আমাদের করণীয় কি এই বিষয়ে আজকের আলোচনা করব ইনশাল আজকের সাতাইশে রমাদান এরপরে আটাশে রমাদান উনতিরিশে রমাদান বেজ রাত্রিগুলো লাইলাত কদর হওয়ার সম্ভাবনা বেশি নবী সাল্লা ইসলাম তাহলে আর কয়টা বেজট রাত বাকি আছে একটা অর্থাৎ উনত্রিশের রাত এটিও লাইলাতুল কদরের একটি বেজট রাত আবার জোট রাত্রিও কিন্তু লাইলে কদর নবী সালাম বলছেন এই হিসাবটা হলো প্রথম থেকে শেষ দিকে না করলে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ লাইলেতুল কদর আবার নবী সাল্লা ইসলাম বলেন তোমরা লাইলেতুল কদর তালাশ করো রমাদানের নয় দিন বাকি থাকতে সাত দিন বাকি থাকতে পাঁচ দিন বাকি থাকতে তিন দিন বাকি থাকতে দিন বাকি থাকতে আচ্ছা এখন রমাদান যদি তিরিশ দিন হয় তাহলে নয় দিন বাকি থাকতে ঠিক আছে একুশ তারিখ সাত দিন বাকি থাকলে তেইশ তারিখ পাঁচ দিন বাকি থাকলে পঁচিশ তারিখ এখন সাহার রমাদান যদি উনত্রিশ দিন হয় উনতিরিশ দিনের মধ্যে যদি নয় দিন বাদ দেন তাহলে কয় তারিখ বিশ তারিখ সাত দিন বাদ দেন বাইশ তারিখ পাঁচ দিন বাদ দেন চব্বিশ তারিখ তিন দিন বাদ দেন ছাব্বিশ তারিখ তারপরে একদিন বাদ দেন আঠাশ তারিখ তাহলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই রাত্রিগুলো যেমন লাইলেতুল কদর আবার বাইশ ২৬, ২৬, আটাশ তিরিশ এগুলো লাইলেতল কদর সুহার আল্লাহ এই জন্য লাইলে শেষ দশকের দিনের প্রত্যেকটা রাত্রি শুধু এই জন্য নির্দিষ্ট করেন নাই এজন্য শেষ দশ দিনেই নবী সাল্লাম করতেন যাতে এই দশ দিনের যে কোনো রাত্রিতে লাইলেতুল কদর হইলেই লাইলেতুল কদর পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশা আল্লাহ আবার আরেকটি জিনিস লক্ষ্য করেন জোট বেজোট পৃথিবীতে আবার দুই রকম আছে আমাদের আজকে সাতাশের মাদান পৃথিবীর কোন কোন দেশে আটাশের মাদান তাহলে এখানেও দেখা গেছে কোনো জায়গায় জোট কোনো জায়গায় বেজোট তাহলে লাইলেতুল কদর একাধিক দিনেও হইতে পারে লাইলেতুল কদর একদিনেও হইতে পারে এটা আল্লাহ সুবান ইচ্ছা আল্লাহ আল্লাহবাক ইচ্ছা করলে কয়েক দিনও দিতে পারেন আবার ইচ্ছা করলে একসাথেও দিতে পারেন যেভাবেই দিক আল্লাহ সুবান যদি আমি জোট বেজোট দশ দিনকেই নির্দিষ্ট করে নি তাহলে ইনশাল্লাহ লাইলেতুল কদর হাত ছাড়া হওয়ার সম্ভাবনা নাই কারণ এই দশের ভিতরে তো আছে দশের বাইরে তো যাবে না তাহলে দশকেই যদি আমি শক্ত করে ধরি তাহলে ইনশাল্লাহ লাইলেতুল কদর পাওয়ার সম্ভাবনা আছে তাহলে এর মধ্যে আমাদের সাতাশের পরে আটাশের রাত উনতিরিশের রাত বা তিরিশের রাত এই রাতগুলো কেউ আমরা অবহেলায় না কাটাই আমাদের দেশে তো আমরা রমাদান বানায় নিছি সাতাইশ দিন এজন্য খতমে তারাবি সাতাইশ তারিখে শেষ আজকে সারা বাংলাদেশে তারাবি শেষ আজকে দেখবেন যে মুসল্লি নাই তারাবিতে কারণ সবাই মনে করছে তারাবি শেষ ২৭ তারিখে শেষ আটাইশ তারিখ উনত্রিশ তারিখে আর তারাবিতে মুসল্লি নেই তো তারা মনে করছে খতমও শেষ তারাবিও শেষ এরপর আর মুসল্লি পাওয়া যায় না কিন্তু এই দুইটা দিন এই দুইটা রাত আঠাশ উনত্রিশ তিরিশ এই রাতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মোবারকময় এজন্য এই রাত্রিগুলাকে আমরা আগের রাত্রিগুলোর মতো করব। এটা হলো আমাদের একটি বাকি দিনগুলোতে গুরুত্বপূর্ণ করণীয় আমল এরপরে আসি আমরা উনত্রিশে রমাদান উনত্রিশে রমাদান থেকে আরেকটি আমল শুরু হবে जे अमलटी रमदान मासर सम्पृक्त इटर नाम हलो जकतुलितर सदातुलित हादी जुल फित सदातुलित बला, बला आगे दिले आदाय कम पद्धति हलो देवार नियम हल ईद उल फितर दिन सकाल बल्ला ईदगाहे जा তো সময় হয়তো অনেক সময় এটা পৌঁছানো কষ্ট করারা একদিন আগ থেকে দেওয়া শুরু করতেন অর্থাৎ উনতিরিশে রমাদান থেকে এই সদাকাতুল ফিতির দেওয়া শুরু করতেন এর আগে দিতেন না কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক ভাই বোনকে যে তারা আগে না জাকাতুল ফিতির দেওয়া শুরু হবে উনতরিশের সমাদান থেকে শুরু করে ঈদুল ফিতরের সলাতের আগ পর্যন্ত ঈদুল ফিতরের সলাতের পরে দিলে নবী সাল্লাম বলছেন সেটা সেটা আচ্ছা জাকাতুল ফিতির দেওয়াটা কি জাকাতুল ফিতির দেওয়াটা ফরজ বা ওয়াজিব কারো কারো মতে এটি ফরজ কারো কারো মতে ওয়াজিব কারণ হাদিসে ফরজ শব্দটি এসেছে তিনি বলেন আল্লাহ সুবাহ যেমন ফরজ করার অধিকার আছে আল্লাহ রসুলের ফরজ করার অধিকার আছে কারণ আল্লাহ ঘোষণা দিছেন रसुल तुम जाते সেটা থেকে দূরে থাক তাহলে রাসুলকে আল্লাহ সব তালা এই দায়িত্ব দিয়েছেন তিনি যেটা করতে বলবেন সেটা করতে হবে যেটা ছেড়ে দিতে বলেন সেটা ছেড়ে দিতে হবে তাহলে রাসুল যদি ফরজ বলেন সেটা ফরস এজন্য জন্য অধিকাংশ ফকৃহের মত হলো যে সদাকাতুল ফিতির ফরস এখন সদাকাতুল ফিতির কাদের উপরে দিতে হবে কারা দিবে সদাকাতুল ফিতির সদাকাতুল ফিতির দিবে ঈদ ফিতরের দিন अर्थात जे दिन ईद उल फितर चाप देखा जाप देखार साथी पुरुष शिशु बिद्ध एकेशोर जुवक जो मानुष आ पृथ्वी सबग मानूष दुई भागे विभक्त हो एक भाग যারা জাকাতুল ফিতির দিবেন আরেক বাগ হবে যারা জাকাতুল দিব না নিবও না এরকম অবস্থান কারো নাই হয় জাকাতুল ফিতির দিতে হবে অথবা জাকাতুল ফিতির নিতে হবে এই দুই বাঘ হয়ে যাবে পৃথিবীর মানুষ এখন যারা দিবেন তারা কারা যারা নিবেন তারা কারা যারা দিবেন তারা হইল যার কাছে ঈদুল ফিতরের দিন রাত্রিবেলা এবং পরের দিন ঈদ উল দিন সন্ধ্যা পর্যন্ত তার পরিবার পরিজনের খাবারের ব্যবস্থা আছে পরিবার পরিজনের আদির ব্যবস্থা আছে পরিবার পরিজনের নিত্য প্রয়োজনীয় যা দরকার একদিন এক রাতের ব্যবস্থাপনা আছে এরা হয়ে যাবেন জাকাতুল ফিতির দানকারী এরা জাকাতুল ফিতির দিবেন जकीर निबे जर का, का तो दिन खबर न्यूनतम भलो खबर दबार आयोजन करा दरकार से भलो खबर दबार आयोजन कर मत व्यवस्था जार नी हबें जकतुलितर ने हकदार जकतुलितर पापक এটা কিন্তু এক শ্রেণীর লোক পাবে তাতাল শুধু মিসকিন এমন মিসকিন যার কাছে ঈদুল ফিতরের দিনের এবং ওই দিন রাত্রের খাবার দাবার নাই কাপড় সপড় নাই নিত্য প্রয়োজনীয় সামগ্রী নাই কিন্তু জাকাতুল ফিতির নিয়ে ঋণ পরিশোধ করবে জাকাতুল ফিতির নিয়ে জাগা জমিন কিনবে বা অন্যান্য জিনিস কিনবে এগুলো জাকাতুল ফিতির পাওয়ার হকদান না মানে জাকাতুল ফিতির শুধুমাত্র মাছা কিন তাহলে আমরা পাইলাম যে যার যাদের কাছে ওই দিনের খাবার এবং প্রয়োজনীয় জিনিস আছে তারা জাকাতুল প্রীতি দিবেন যারা যাদের কাছে নাই তারা জাকাতুল প্রীতির নিবেন এখন জাকাতুলপিতির সাত দিনের খাবার হয়ে গেছে এখন এই লোক কি করবে ওই লোক তার পরিবার পরিজনের জাকাতুলপিতির আরেকজনকে দিবে মানে ওই লোকের উপরেও ফরজ হয়ে যাবে যে তাকে ছয় সাত জন দশ জনে দেওয়ার ফলে তার যখন পরিমাণটা একটু বেড়ে গেছে তখন ওই লোকের উপরও ফরজ ওই লোক অন্য অন্যাতুল দিতে থাকবে তার হয়ে যাবে। তাহলে উপর যারা প্রাপক তাদের উপরও আবার ফরজ হয়ে যাবে তারাও আবার অন্যদেরকে দিবে এবং নবে সালাম বলছেন যদি এই অতিরিক্ত পরিমাণটা এক একশ পরিমাণ না পৌঁছে মানে নিজের ফরজনের অতিরিক্ত এক কেজি আছে ওই এক কেজি সেই সদাকাতুল ফিতির দিবে তবুও তাকে সদাকাতুল হলো আরবীয় মাপ আমাদের বাংলাদেশেও এই জাতীয় মাপ ছিল আগে জোরে এখন একটু কমে গেছে বিভিন্ন পাত্রের পরিমাপ ধান বিক্রির সময় চাউল বিক্রির সময় আমাদের দেশে আগে এটা বহুল প্রচলিত ছিল এটা টিন দিয়ে বানানো থাকতো বেড দিয়ে বানানো থাকতো বাস দিয়ে বানানো থাকত এগুলাতে চাউল বিক্রি হতো এই জাতীয় পাত্রগুলাকে আরবে বলা হয় এক পরিমাণ ফরিমান কাতল ফিতির দিতে হবে অর্থাৎ একজন বৃদ্ধ হোক শিশু হোক যুবক হোক নারী হোক পুরুষ হোক সবাই উপরে সমান সবার উপরে এক ফরজ হবে এক শাহতির দিবে এক শাহ কতটুকু এখন রাসুল সাল্লা সালাম কোন জায়গার দিয়ে সদাগত প্রীতির দিছেন। মদিনার কিন্তু ইরাকে যারা অবস্থান করতেন তারা মনে করতেন যে এই শাহটা তো মদিনা থেকেই ইরাকে কারণ অনেক সাহাবাহিক থেকে বসরায়োসাহিক থাকতেন তারা ওই সাহ দিয়ে শতখাতল ফিতির আদায় করতেন ওই সাটা তিন কেজির উপরে তিন কেজির থেকে বেশি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি যখন প্রধান বিচারপতি হইলেন আব্বাসী যুগে তিনি তখন সরাসরি দলিল কারণ মদিনাবাসীর জন্য নবী সালাম আল্লাহর কাছে দোয়া করে গেছেন তো আমদ পর্যন্ত পৃথিবীর কোথাও ইমান না থাকলেও মোদিনা ইমান থাকবে নবী সালাম বলছেন মানুষের আমল মদিনার ও মতামত এটাকে তারা গ্রহণ করতেন তো আবু ইউসুফ রহমতুল্লাহ এত বড় ইমাম মুসলিম বিশ্বের একজন সর্বজন স্বীকৃত ইমাম তার আলাদা একটা মাঝহ আছে সে ইমাম আবু ইউসুফ রাসী কে বললেন আপনাদের বাড়িতে যা পুরানা আমলের ছ আছে সব এনে মসজিদ নবীর সামনে হাজির করছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ দেখলেন যে এই মদিনাবাসীর যে ছাটা এটা ইরাকের ছ সাথে মিল এটা ছোট এইটার পরিমাণ হলো এই শুরার মধ্যে দুই কেজি চল্লিশ গ্রাম গম ভালোমানের গম রাখা যায় কেজি গ্রাম গম হয়ে যায়। আপনি যেই পাত্রে দুই কেজি চল্লিশ গ্রাম গম রাখা যায় ওই পাত্রে কিন্তু চাউল রাখলে দুই কেজি চল্লিশ গ্রাম হবে না চাউল রাখলে আড়াই কেজির মতো হবে আড়াই কেজি থেকে একটু কম বা বেশি হবে চাউলের মাত্রা অনুযায়ী অর্থাৎ গড়ে বোঝা যায় মদিনার যে সহাটা সেটা আড়াই কেজি আচ্ছা এখন কথা হলো আড়াই কেজির দাম দিব নাকি আড়াই কেজি দিব কোনটা দিব এই ক্ষেত্রে সন্ন্য পদ্ধতি হলো নবী সাল্লা কি দিয়ে দিয়েছেন আমার রাসুল কি দিয়ে দিচ্ছেন রাসুলের আমলে কি টাকা ছিল না যে টাকাও ছিল খাবারও ছিল সাহবাই গ্রামের আমলে টাকাও ছিল খাবারও ছিল আমলে টাকাও ছিল খাবারও ছিল তাবে তাবেন তারা কি দিয়ে দিচ্ছেন তোমাদের জন্য আমার রাসুল কিভাবে দিয়েছেন সাহাবাই কিভাবে দিয়েছেন নবী সালাম এবং সাহাবাইকার খাদ্য দ্রব্য দিয়েই সদাকাতুল ফিতির আদায় করেছেন টাকা দিয়ে কেউ আদায় করেছেন এমন নজির কোনো হাদিসে পাওয়া যায় না পরবর্তীতে কেউ কেউ কেয়াস করে বলছেন যেহেতু খাদ্যদ্রব্য আনা নেওয়া বহন করা কষ্টকর এই জন্য টাকা দিয়ে দিলে একটু ঝামেলা কম এটা হলো কেয়াস ভিত্তিক মাস আলা কিন্তু অরজিনাল সূরনা মূল সূর্না হলো খাবার দিয়ে জাকাতল ফিতির আদায় করা যেই দেশের মৌলিক খাবার যেটা আরব দেশের মৌলিক খাবার হয়তো গম আটা যে দেশে আমাদের বাংলাদেশে রুটি প্রধান খাবার না ভাত প্রধান খাবার যেহেতু ভাতেই প্রধান খাবার এই জন্য চাউলটাই আমাদের দেশের মৌলিক খাবার তাহলে চাউল দেওয়াটাই হলো সুন্নার নিকটবর্তী আকার সুন্না আমরা যদি সুন মানতে চাই যদি এর দ্বারা একটু বেশি ফজিলত পাইতে চাই তাহলে নবী সালাম সাহাবাইকরাম যেভাবে দিচ্ছেন সেটাই আত্মবা করব। এখন দেখেন চাউল দিলে আর টাকা দিলে বেশ কমটা কোন জায়গায় যদি টাকা দিয়ে দেন তো টাকা দিলে দুজন উপকৃত হবে যদি আপনি সাউল দেন তাহলে দুইজন উপকৃত হবে না এই সদাখাতুর প্রীতির দ্বারা আরো অনেকগুলা মানুষ উপকৃত হবে সোহা রাসুলের আদর্শ রাসুলের শূন্যতর মধ্যে যে বরকত এটা গভীর ভাবে লক্ষ্য করলে দেখেন আপনি যে সদাখাল চাউল কিনতে গেছেন রিক্সাওয়ালা মাঝখান দিয়ে রিক্সা ভাড়া পাইছে বাজারে যায় চাউল কিনলেন যে দোকানদার থেকে চাউল কিনছেন দোকানদার উপকৃত হয়েছে না এই সোদাকাতুর ভিতিরা তার কতগুলো চাউল বিক্রি হলো। কয়েক মন চাউল বিক্রি হয়ে গেল এটার দ্বারা ব্যবসায় উপকার আপনি যাই দিয়ে আসবেন দিয়ে আসতে গেলে আবার আপনি গাড়িতে রিক্সায় যাইতে হবে এই যে দেখেন কতগুলা লোক রিক্সার মাধ্যমে গাড়ির মাধ্যমে উপকৃত হচ্ছে যে চাউল কিনলেন সেই উপকৃত হচ্ছে ব্যবসার উপকৃত হচ্ছে আচ্ছা ওই শতাগত প্রিতির যাকে দিলেন সে তো চাউল দিয়ে উপকৃত হচ্ছে হওয়ার পরে এই সাউলগুলো গুলো স্বাভাবিক চাউলের থেকে কম দামে কিনতে পাওয়া যায় মানে যার কাছে ধরুন অনেকগুলো সাউল দিলেন আপনি শতা সে করবে সে তো চাউল এগুলো বিক্রি করবে বিক্রি করে সে শ্যামাই কিনবে নারকেল কিনবে মিঠাই কিনবে যা যা কিনার দরকার সেগুলো কিনবে এগুলো কিনার জন্য সে তো বিক্রি করে দিবে এটা আমাদের দেশে প্রচলন না থাকার কারণে আমরা দেখি না জিনিসটা কিন্তু সেই দেশে চাউল দিয়ে সদাকাতুল ফিতির দেওয়া হয় সেই দেশে ওই সদাকাতুল সাউল সদাকাতুলার জন্য গরিব মানুষেরা আসে মানে যারা জাকাতুল খায় না কিন্তু একটু গরিব মানুষ তারা মনে করে যে ওই দিন কম দামে সাউল পাওয়া যাবে মানে যারা জাকাতুল ফিতির পাইবে ধরেন দুই মন জাকাতুল ফিতির পাইছে সে কিন্তু বাজারে যদি ৪০ টাকা হয় সে বিক্রি করবো পঁয়ত্রিশ টাকা এগুলা কেনার জন্য আবার অনেক গরিব মানুষ বসে থাকে এটাই হলো সন্ন্যার বরকত দাসলাম ইচ্ছা করলে টাকা দিয়ে দিতে পারতেন সাহাবাহিক দিতে পারতেন টাকা তাদের কাছে ছিল কিন্তু তারা না দিয়ে এভাবে দিচ্ছেন যে এই জিনিসগুলা তারা কৃষক থেকে শুরু করবে ওই সাথে কিন্তু একেবারে যেখানে উৎপাদন হচ্ছে কৃষক সেখান থেকে শুরু করে এটা কতজন লোক এর মাধ্যমে কিন্তু উপকৃত হচ্ছে এজন্য জাকাতুল ফিতরের সন্ন্য পদ্ধতি হল খাদ্যদ্রব্য আমরা এবার কয়েকটি হাদিস দেখবো যে রাসুল্লাহাম এবং সাহাবাইকালাম কিভাবে আদায় করতেন আবদুল্লাহনি ওমর আদি আনহুমা বলেন তারা খেজুর দিয়ে আমরা বাংলাদেশের কেউ সাহারি খেজুর দিয়ে খাই রোজা রাখতে পারবেন কিন্তু আরব দেশের লোক এখনো খেজুর খেয়ে তারা রোজা রাখতে পারে ইফতারের সময় তো শুধু একটা দুটা তিনটা খেজুর খেয়ে ইফতার শেষ আর খেজুরটা আরব দেশের মৌলিক খাবার এই জন্য রাসুলাম এক খেজুর দিয়ে সদাকাতের আদায় করতেন আরবের প্রধান খাবার এই জন্য কখনো দিয়ে কখনো ফরজ স্বাধীন ব্যক্তির উপরেও ফরজ পুরুষের উপরেও ফরজ নারীর উপরেও ফরজ ছোট নাবালের উপরেও ফরজ বালেকের উপরে ফরজ এম কে দিবে এগুলা গোলাম একটা মনীপ দিবে শিশুদের গুলা নাবালেক শিশুদের গুলা বাবা দিবে তিনি তার জন্য আর নবীল আমাদেরকে নির্দেশ দিতেন আমরা যেন ঈদ ফিতরের সলাতের জন্য বের হওয়ার আগেই যেন এই সদাকাতির গুলো যারা পাপক তাদের হাতে পৌঁছাই আমাদের দেশে দেখা যায় সালাম আমাদেরকে নির্দেশ দিতেনা আমরা যেন ফোসাই দিই তারা এসে নিয়ে যাবে না কষ্ট করে তাদেরকে বাড়িতে ফোঁসাই যারা এসে নিয়ে যাবে বুঝতে হবে এরা সদাগত পিত হকদার না এরা ব্যবসায়ী যারা আসি বলবে যে ভাই সদাগত আবু সাইদ আল খুদ্রি রি আল্লাহ বলেন কুন নুখর জাকাত আল ফিতরে আমরা নবিসামের যুগে সাহাবিদের যুগে জাকাতল ফিতির আদায় করতাম তো আমিন দিয়ে কি আরব দেশের মৌলিক খাবার আমাদের দেশের মৌলিক খাবার না এখানে যে খাবার গুলা বলা হচ্ছে এগুলো সব আরব দেশের দুইটি উদ্দেশ্য নিয়ে একটি উদ্দেশ্য হল তোহরা যে সকল ভুল ত্রুটি হয়ে গেছে এগুলার ठीक रोजारिया ब्रुटि इच्छा रोजा दान नहीं देखें हटात कर रोजार मध्य गिब करीस এটার দ্বারা সিএম এর ক্ষতি হয়েছে না তারপরে অনেক সময় আরো বিভিন্ন মিথ্যা কথা হয়ে যেতে পারে তারপরে বিভিন্ন ধোকা প্রতারণা বিভিন্ন রকমের অপরাধ হয়ে যেতে পারে এইগুলোর জন্য তোহরা সিএম সিএম পবিত্র করার জন্য তার দরকার নতুন জামা নতুন কাপড় নতুন খাবার ভালো খাবার দাবার চাউল এমন একটি জিনিস মৌলিক খাবার এমন একটি জিনিস যেটা কোনো মুহূর্তে বিনিময় করা যায় অর্থাৎ তাকে জনগণ দিবে চাউল এটা বিক্রি করে তার প্রয়োজন মাফিক তার যেটা সে ক্রয় করে নিবে উনত্রিশ তারিখ গেল ত্রিশ তারিখ গেল ৩০ তারিখের রাত মানে ইদুল ফিতরের রাত ঈদুল ফিতরের রাতটাও কিন্তু খুবই ফজিলকময় মোসনাদ ইমা মাহমুদের হাদিস নবী সালাম বলেন এমন দান করেছেন যা ইতিপূর্বে কোন নবিরম্বত কে আল্লাহ কোনটা দেন নাই যে পাঁচটা জিনিস আমাদেরকে দিচ্ছেন একটা হলো রোজাদারের মুখের দুর্গন্ধ করে ইফতার পর্যন্ত আল্লাহর ফেরেসারা পার করতে থাকে সোহান তিন নম্বর হলো পাক প্রতিদিন সিয়াম পালনকারীদের জন্য জান্নাতকে সাজাইতে থাকেন সোহার চার নম্বর হলো রোজাদারদের সম্মানে আল্লাহর বাধা আল্লাহাকয়ানকে আল্লাহাক বেঁধে রাখেন পঞ্চম নম্বর পুরস্কার যেটা শেষ রাত্রিতে আল্লাহ রে মাফ করে দেন সুহান জিজ্ঞাসা শ্রমিক শ্রমিককে তখন বেতন বাতা দেওয়া হয় যখন তার কাজ শেষ হয় মাস শেষ হয় এই পুরা রমাদান মাসে তোমরা যে শ্রম সিয়াম পালন করছো আল্লাহ রেবাদত পালন করছো তোমাদের মজুরি পাওয়ার অধিকার হইল ঈদ উল ফিতরের দিন রাত্রে আল্লাহ তোমাদেরকে দিন রাত্রে দেন সুহান আল্লাহ তাহলে ঈদ উল ফিতরের দিন রাত্রেটাও খুবই বরকতময় ফিলতময় এই এই রাত্রেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করা এটা দরকার এরপরে আসে আমরা শোনানো ঈদ ফিতর পহেলা সওয়াল ঈদুল ফিতরের দিনের সুন্না কাজ ঈদ ফিতরের দিনে আমাদের কি কি করা সুন্না আমরা সেদিন কি কি কাজ করব। এক নম্বর কাজ হল ঈদ উল ফিতরের দিন ঈদ উল ফিতরের ছাঁদ উঠার পর থেকে শুরু করে তাকবীর বলা ঈদুল ফিতরের ছাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদ উল ফিতরের সলাদ পর্যন্ত এই সময়টা বেশি বেশি তাকবীর বলা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহাম এই তাকবির বলা অথবা আল্লাহাম আরো অনেক তাকবির আছে যেকোনো তাকবির বা কিছু না পারলে শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির বলতে থাকবে এটা হলো একটা গুরুত্বপূর্ণ সুন্না আল্লাহাকুরাল ফরস করেছেন তোমরা যে সেই ইত পূরণ করতে পারছো ইদ্যতটা যে তোমরা সময়সীমাটা পরিপূর্ণ করতে পারছো পাক তোমাদেরকে সুযোগ দিচ্ছেন এই জন্য কি করবা মা আলা কোরআন তোমাদেরকে এই জন্য বেশি বেশি তাকবির এরপরে দুই নম্বর করণীয় যেটা দুই নম্বর করণীয়টা হলো ঈদুল ফিতরের দিন রাত্রিবেলায় আপনার সকাল বেলা গোসল বেলায় ভালো ভাবে গোসল করা গোসল। ঈদুল ফিতরের দিন সকাল বেলায় গোসল করা সুগন্ধি লাগানো আর আজমালু সিয়াব পোশাক যেগুলো আছে সেগুলোর মধ্যে যেটা ভালো পোশাক ভালো পোশাক মানে আমার নতুন পোশাক না আমরা ভালো পোশাকের অর্থ বানা নতুন পোশাক এই জন্য ঈদুল ফিতর আসলে নতুন পোশাক কিনে আর খুব জোরে শুরু হয়ে যায় এই জন্য কদর আসলে শেষ দশক আসলে এবাদতের জন্য কোমর বেঁধে না নেমে শপিং করার জন্য মার্কেটের দিকে কোমর বেঁধে নেমে যাই আমরা আমাদের মা বোনেরও মার্কেটের দিকে কোমর বেদে নেমে যান আমরাও কোমর বেঁধে ওই দিকে নেমে যাই যে সবার জন্য নতুন ড্রেস নতুন পোশাক কিনতে হবে কিন্তু কোরআন এবং সুন্না কোন নতুন পোশাক কিনার কথা বলা হয়নি পোশাক যেগুলো আছে সেগুলোর পোশাকটা সেগুলোরটা ঈদের বছর ঈদে নতুন নতুন জামা বানাইতেন এরকম কোন হাদিস পাইছেন যে রাসুল্লাহ সালাম প্রত্যেক ঈদে নতুন নতুন জামা বানাইতেন আচ্ছা নবী সালাম বানাইতেন না ঠিক আছে সাহাবাই তারা কি সবাই নতুন জামা বানাইতেন আর তারা কি জামা বানাবে নাই নবী সালামকে হাদিয়া দিতে পারতেন না তাহলে তো নবিসের জামা মুবারক ছিল না এইগুলো দিয়ে নবীসাল সালাম জীবনযাপন করতো সাহবাইকাম ইতিহাস দেখলো তো আল্লাহ হকবার অনেক সাহাবের কাছে একটার বেশি ছিল না প্রতি একটা বানাইলে তো অনেকগুলো থাকার কথা কিন্তু একটার বেশি জামাই নাই আল্লাহ আকবর তাহলে বোঝা যায় যে আজমাল সিয়াদ উত্তম পোশাক পরিধান করা এটা শুননা এরপরে করণীয় হলো আলাকলু কাবলালে দৌনাল আধা ঈদ উল দিন সকাল বেলায় বিশেষ করে খেয়ে নবী সালাম ঈদের জন্য রা দিতেন ঈদের দিনের আরেকটি সুন্না হল মোখালাফাত এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটা নবী সাল ইসলাম ঈদের দিন এরকম করতেন এক দিক দিয়ে বের হয়ে যেতেন আরেক দিক দিয়ে বের হয়ে বাসায় আসতেন ঈদ উল ফিতরের দিনের আরেকটি সন্না হল আল এ মাসিয়ান ঈদগাহের দিকে হেঁটে রওনা দেওয়া মানে গাড়িতে যানবাহনে না গিয়ে যদি হাঁটা সম্ভব না হয় ওজো থাকলে ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের জন্য হেঁটে হেঁটে কারণ হেঁটে হেঁটে গেলে সুবিধা হলো হেঁটে হেঁটে রাস্তায় যাবে আর আল্লাহর তাকবির ঘোষণা করবে আল্লাহর তাকবির দিতে দিতে যাবে তাহলে পুরো জমিন ব্যাপী আল্লাহর তাকবির ঘোষণা হতে থাকবে এই জন্য ঈদ উল দিন হেটে হেটে যাওয়া এটা পদ্ধতিতে তাহানিয়া অভিবাদন জানানো কিন্তু আমরা অভিবাদন জানাই কি দিয়ে ঈদ মুবারক ঈদ মুবারক কথাটা ভালো কথাটা খারাপ না যে ঈদ বরকতময় হোক এইটা দোয়া করা হচ্ছে কিন্তু সন্না হইল নবী সাল্লাহাম এবং সাহাবাই কারাম ঈদের দিন যেই শব্দ দিয়ে যে বাক্য দিয়ে একজন আরেকজনকে অভিবাদন জানাতেন সেটাই হলো আমাদের জন্য সাহাবাই কেন ঈদের দিন একজন আরেকজনের সাথে যখন দেখা হইত তখন একজন আরেকজনকে বলতেন তাকব্লা হুমিনা ওয়ামিন কুম পনের মিনা ওয়ামিন ক্যা পুনরাবাল্লাহ মিনা ওয়ামিন কুম যে একজন আরেকজনকে দেখা হলে। আল্লাহ তোমার গুলো কবুল করুক। আমার গুলো কবুল করেনি একজন আরেকজনের জন্য এই দোয়াটা করা এটাই হলো সুন্না সাহাবাই রামের সুন্না এইগুলোই হলো মোটামুটি ঈদুল ফিতরের দিনের শুননা ঈদা অনেকে দেখা যায় আমরা ঈদ উল ফরের খোদবাই শুনি না সলাত আদায় করেই চলে যায় কিন্তু কারণ ঈদুল ফিতরের খোদ্বার মধ্যে অনেক দোয়া থাকবে তারপরে এখানে অনেক নির্দেশনা থাকবে এজন্য এটা শুননা সর্বশেষ আমরা আরেকটি বিষয় আলোচনা করব। সেটি হলো রমাদান মাস শেষ তাই বলে কি সিয়ামো শেষ বাকি এগারো মাসের জন্য কিছু কিছু সিএম খুবই বরকতময় ফিলতময় এই সিএম আমরা সারা বছর রাখার চেষ্টা করব বিশেষ করে চিত্তম সাল রমাদানের পরে যে মাসটা আসতেছে এই মাসের নাম কি যে রমাদান মাসের সিয়াম পালন করলো অতপর সব মাসে ছয় দিন সিয়াম পালন করলো কান আকা সিয়াম যেন সে সারা বছর সিয়াম পালন করলো সুহার নবীর উন্মতের উপরে প্রতি মাসে তিন দিন রোজা রাখা ফরশ ছিল তো প্রতি মাসে তিন দিন হইলে বারো মাসে কয় দিন হয় ছত্রিশ দিন আমাদের উপরে দিন সিএম কিন্তু আমরা প্রতিযোগিতায় ছয় দিন কমে গেছে কিন্তু বরকথ হল ওই জায়গায় যে ওদের সারা বছরের ছত্রিশটা আমাদের একটা সমাননা কারণ আমাদের মাহের অমাদানের মধ্যে আছে লাইলাতুল কদর আমাদের একদিনের একটাই তো হাজার হাজার বছরের থেকে উত্তম আল্লাপাক এত বরকত আমাদেরকে দিয়েছেন এজন্য এজন্য ৩০টা পালন পালন করতেছে করা হচ্ছে না। এই জন্য সহ যদি পালন করতেছি তাহলে সারা বছর সমান হয়ে গেছে আর ওম্মতে মোহাম্মদ ইসাল্লাহামের আরেকটি বৈশিষ্ট্য হল আল্লাপাক প্রত্যেক আমলের ফজিলত মর্যাদা শুরুই করেন ১০ দিয়ে মানে আমাদের গণনা এক থেকে শুরু হয় না একটা জিরো সবসময় লাগানো আছেই শুরুই হবে এগারো থেকে মানে দশের নিচে কোনো ফজিলত নাই এটা আমাদের বড় বৈশিষ্ট্য সুহান আল্লাহ এই আমরা যদি একশো বছর হায়াত পাই তো অন্য নবীর সমান সুহান একটা শূন্য সবসময় লাগানো থাকবেই দশ দশের নিচে কোন ফজিলত নাই তো যদি দশে হয় তাহলে আপনার তিরিশটায় তিনশো দিন কেটে এক বছর হয় আরবি বছর হয় কয় দিনে চুয়ান্ন দিনে তাহলে আজ ছয়টা যদি হয় সেটা দশ করি হলে তিনশো ষাট আবার দেখা গেল রোজা ২৯ ওখানে মানে এটা পঞ্চাশের নিকটবর্তী ষাটের নিকটবর্তী না সুতরাং উনত্রিশ আর ৬ হইলে অসুবিধা নাই এর দ্বারা আপনার পরিপূর্ণ এক বছর তিনশো দিন বা দিন পুরাটার সিয়াম পালনের তার জন্য সুবিধা মনে করে সেভাবে মা যদি কাজা রোজা থাকে কাজা রোজা আদায় করেও রাখতে পারে মানে রমজানের পরে প্রথমে কাজা রোজা আদায় করে ফেললো তারপরে ছয়টা রাখলো এটাও পারে আবার ইচ্ছা করলে কাজা রোজা পরে রাখবে বলছেন আত্ম বা আহ আত বাহু মানে ফিসে ফিসে মানে রমাদান শেষ হওয়ার আর দেরি করা যাবে না ঈদ উল দিন বাদ দিয়ে তার দিন থেকে শুরু করে দিতে হবে মানে পহেলা সওয়াল বাদ দিয়ে দুই তারিখ থেকে শুরু করতে হবে এটা কোনো লাগানো এই জন্য লাগানোটা উত্তম তো সেটা রাখতে পারলে আলহামদুলিল্লাহ তবে এটা উন্মুক্ত যে যে কোনো সময় যে কোনো ভাবে সওয়াল মাসের ভিতরেই ছয়টা সিয়াম পালন করা এরপরে সিয়াম ইয়মে আরাফা দিন যেদিনে সেটা হল আলাদা গুনাহের জন্য কাপড় এরপরে জিলহজ মাসে বেশি বেশি সিয়াম পালন করা বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশ দিন এবং জিলহজ মাসের সিয়াম কে নাম বলছেন زيتا ما من عيام من العمل الصالح فيها أحب الالله من هذه الأيام زلحظ ماشير فتم ديگر عمل تكي وديك پريو الله كسي عرقونو عمل لائن سبحان الله زلحظ ماشير فتم ديگر نفل سيام بشي بشي پالون قرأتو فزيلو ترقاس ارپر عشورار سيام محرم ماشير نايداش اتبا دوش اقارو সিয়াম শাবান মাসে নবী সালাম বেশি বেশি সিএম পালন করতেন অল্প কয়েকদিন বাদ দিয়ে বাকি শাবান মাস পুরো শাবান মাস সিএম পালন করতেন এজন্য এই মাসে বেশি বেশি পালন করা শুননা প্রতি সোমবার এবং যারা আমরা মিলাদতে চাই যারা নবী সাল্লাহ সাল্লামের জন্মে খুশি তাদের মিলাদ হইলো প্রতি সোমবার রোজা রাখা প্রতি সোমবারে রোজা রাখবে প্রত্যেক সপ্তাহে কারণ নবী সালাম জন্মগ্রহণ করতে কিবারে সোমবারে রোজা রাখা খুশির বহি প্রকাশ নতুন পদ্ধতিতে বন পদ্ধতিতে আমলা আমল করা ইবাদত করা এগুলো খুশির বহি প্রকাশ না নবী সাল সাল্লামের জন্মের খুশিটা কিভাবে হবে সেটা নবী সালাম নিজেই বলে গেছেন সোহি মুসলিমের হাদিস নবী সালামিজ্ঞাসা করা হলো সোমবার এমন একদিন যেই দিন আমি জন্মগ্রহণ করছি তো সুতরাং নবী সাল সাল্লাম সোমবার জন্মগ্রহণ করছেন এটা আনন্দের দিন সেই দিন সিয়াম পালন করব রোজা রাখবো যিনি রাসুলের মহব্বিন রাসুলকে মহব্বত করবেন তিনি সোমবার বেশি বেশি করে প্রতি সোমবার কন্টিনিউ রোজা রাখবেন এই হাদিস্তোবন না করছেন জীবিত থাকতে এই জন্য এল কথা আসা নাই কিন্তু নবীলাম এন্তাকালও করছেন সোমবারে তাহলে সোমবারের সাথে নবিসামের জন্ম মৃত্যু আবার ওহিনাজ এই জন্য সোমবারের খুবই উত্তম প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ করা হয় আল্লাহ দরবারে এমন ভাবে ফেস করা হবে প্রতি সোমবারেও আমি রোজাদার প্রতি বৃহস্পতিবারেও আমি রোজাদার সুহান আল্লাহ এই বান্দার আমল আল্লাহর গেলে আল্লাহ দেখবেন সারা বছরের রোজাদার সুহান আল্লাহ দেখেন অল্প আমল দিয়ে কিভাবে আল্লাহকে খুশি করা যায় না আপনি সাত দিনের মধ্যে ফার্স্ট দিন থাকলেন না শুধু দুই দিন থাকলেন যে এই দুই দিন আমলগুলো গুলো আল্লাহর কাছে যাবে তা আপনার আমল যাবে রোজাদার অবস্থায় আল্লাহ দেখবেন যে দিনে আমল আসে সেই দিনে আমার বান্দারুজাদার সোহান আল্লাহ এটার দ্বারা আপনাকে বছর আল্লাহাকত দিয়ে দিবেন আরেকটি বড় হলো প্রতি মাসে পনেরো প্রতি সন্দ্র মাসের ১৩ তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তিন দিন সিয়ামকে সিয়াম ও আয়াম বিদ বলা হয় আয়ামের সিয়াম এটাও অনেক ফজিলত আবু হরাই আল্লাহ তানু বলেন শেষ দিকে কিন্তু ইসলাম গ্রহণের পরে আবুহরারা আর নবী সরালামকে ছেড়ে আর কোথাও যান নাই বরং মসজিদ নবুবীর ভিতরে তিনি অনাহারে অডাহারে অনেক সময় প্যাটের মধ্যে আপনার পাথর দিয়ে রাখতেন প্যাটের উপরে পাথর দিয়ে রাখতেন যাতে ক্ষুধাটা একটু কম কষ্ট অনুভব হয় অনেক এমন আবহাওয়া তানু উনি কি জীবিত না মারা গেছেন এটাও বোঝা যায়ত না এত কষ্ট করতেন কিন্তু উনি ইচ্ছা করলে বাইরে যাই কাজকর্ম করতে পারতেন না চাকরি বাকরি করতে পারতেন না কিন্তু করেন নাই কেন করেন নাই আল্লা পাক এই সকল সাহাবাই কালামকে জান্নাতের উচ্ছ দরজা দান করুন আবু যখন হাদিস বর্ণনা করতেন তখন বলতেন নবীলামকে বলতেন্লাহালাম আমার খলিল সাল্লা শুধু নবী সালামের সোহবতে থাকার জন্য নবিসামের হাদিস হাদিসগুলো মুখস্থ রাখার জন্য আবহাওয়ারা প্রথম দিকে অনেক হাদিস শুনতেন মনে থাকতো না নবী সালামের কাছে এসে বললেন আমি তো অনেক কিছু শুনি মনে রাখতে পারি না আবু হরাই জন্য আবু হর ওই দিন থেকে আমি আর যা শুনতাম ভুলতাম না এইভাবে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন ইসলাম গ্রহণ করছেন শেষে হাদিস বর্ণনা করছেন সবচেয়ে বেশি সে অনেক দূর থেকে আবহাওয়ারা আসছেন সে দাউস গোত্রের মানুষ অনেক দূরের থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। এরকম অসংখ্য আবহাওয়ার তিনি বলেন যে আমার খলিল সাল্লা সালাম আমাকে অসিয়ত করছেন তিনটা জিনিসের সিয়ামে করলে সাহার আমি যেন প্রত্যেক মাসে তিন দিন করে সিয়াম পালন করি এটা যেন আমি কোনোদিন বাদ না দিই বাচ্চারা গরম হয়ে যায় এই সময়টা চলাতো দোহা এই দুই রেখ চলাতো দোহা যেন আমি কোনদিন বাদ না দিই আর ঘুমানোর আগে যেন আমি পড়েনি। কারণ আমি ঘুমাইলে উঠতে কষ্ট হইত এই আমার খলিল আমাকে দেখছেন যে আমার সকাল বেলায় উঠে ভিতির আদায় করতে কষ্ট হয় এই নিও। তাহলে এখানে যে তিনটা জিনিসের ওসিয়ত একটি গুরুত্বপূর্ণ হলো আবু আল্লাহ এবং ইবনে আব্বাস রাধি আল্লাহমা একবার নবী সালামের কবরের দিকে তাকাইতেন আবার ছাত্রদের দিকে তাকিয়ে হাদিস বর্ণনা করতেন ইবনে আব্বাস যখন হাদিস বর্ণনা করতেন তখন ফাদামাত আইনা তার দুই চোখ থেকে জর করে পানি পড়তেন আর হাদিস বলার সময় বারবার নবীমের কবরের দিকে দেখাইতেন এই কবরবাসী থেকে আমি শুনছি এই কবর থেকে শুনছি এই কথা বললে বলে হাদিস বলেন তার থেকে শুনছি আমার খলিল আমাকে যে তিনটা ওসিয়ত করছেন আমি আমার জীবনে কখনো তিনটা ওসিয়ত পরিত্যাগ করিনিহান আরেকটি হাদিস বলেন প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করলে সৌমদাহারেকুল্লাহ আল্লাপাক তাকে পুরা বছর সুবিধা আমরা তো অল্প বেশি পাইতে চাই তা আপনি পুরা মাস রোজা রাখা তো কষ্টকর তাহলে তিন দিন রাখেন প্রতি মাসে তিন দিন রেখে আলহামদুলিল্লাহ পুরা এক মাসের সবাব এজন্য আমরা চেষ্টা করব। যে সাহারের মাথা পরেও আমরা সারা বছর এর বাহিরেও বিভিন্ন সময় আমরা নফল সিয়াম বেশি বেশি সিয়াম সিয়ামে অভ্যস্ত হইতে হবে আমাদের কিন্তু ক্ষেত্রে অনেক কম কম নফল কিন্তু অন্যান্য দেশে আলহামদুলিল্লাহ এই অভ্যাসটা বেশি মসজিদে হারামে মসজিদে নবীতে আমরা দেখি যে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার যে ইফতারের একটা যে সংস্কৃতি ইফতারের কালচার আল্লাহ আকবর হাজার হাজার মানুষ ইফতার করতেছে ইফতার নিয়ে আসছে কিন্তু আমাদের দেশের কোনো মসজিদে আমরা দেখি না সোমবার আর বৃহস্পতিবারে যে ইফতারের আয়োজন চলতেছে কারণ এটা তো রোজাই রাখে না এই রোজার ব্যাপারে আমাদের কারো খবরে নাই নফল সিয়ামের এই জন্য আমরা চেষ্টা করব বেশি বেশি করে নফল সিয়াম পালন করার আল্লাহ সব তালা আমাদের সবাইকে সদাকাতুল ফিতির সঠিকভাবে সুন্না পদ্ধতিতে আদায় করার তো অফিক দান করুন ঈদ ফিতরের সুন্নাগুলো সঠিকভাবে আদায় করার তো অফিক দান করুন বেশি বেশি নফল সিয়াম আদায় করার তফিক দান করুন নফল সিয়ামের মাধ্যমে পাকের আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায় এবং সফল হওয়া যায় নফল এবাদত বেশি অনেক ভাই অনেক সবাই প্রশ্ন করেন যে ভাই আগে তো বুঝি নাই দিন রোজা রাখতে পারিনি এখন কি করব রোজা এগুলোর কি অমৃ রোজা আদায় করব নাকি আমাদের দেশে যেমন অমৃ কাজা আছে নামাজের এতে আবার অনেকে জিজ্ঞাসা করি অমৃ রোজা যে পাঁচ বছর হবে সেগুলো আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে লাইলে কদর পাওয়ার তো করুন পবিত্র সাহারের মাদানের সকল বরকত ফজিলত লাভ করার দান করুন সোহানা أشهد أن لا إله إلا الله أستغفرك رب